उपस्थित सर्वानित मुसलिमृंद आज केप्ता कुरान् सुरपिर आलोचना शुरू कर प्राकाले मोहान अल्लाह रबुल आलमीन दरबार शुक्रिया कृतज्ञता आदाय कर मोहान अल्लाह तब आला आज के असर सलाद फरज सलाद जाम आदाय कर सूझ दिए এবং এর পরপরই পরই কোরআনের তাফসির আলোচনা শুরু করার তাফিক দিয়েছেন এজন্য আমরা সকলেই মোহান আল্লাহ রাবুর আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদুল্সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মানবতার মুক্তির দিশারি নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলি ওসাল্লামের উপরে শান্তির ধারাবর্ষিত হোক আল্লাহমসাল্ল আলেহি আল্লাহমারিক আলাহি আমরা আলোচনা করছিলাম সুরা কফ আপনারা মনে রাখবেন কিছু কিছু পয়েন্ট আলোচনা করা হবে যেই এই শব্দের কি অর্থ কারণ আপনারা জানেন যে আমরা আপনাদেরকে একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করি এটা ইনশাআল্লাহ दारावाहिक भावे चलो अतए कौन शब्दर की अर्थ हमें बलबारा मन रखार चेष्टा करोचना करी सुरा कफ सूरा कफर छय नम्बर आयत पर्त सत नम्बर आयत पर्त आलोचना करी क्या आबाद छम्बर आयत थुरू करब सूरा कफ मक्काए ना जिल है कथाय যে সুরা মক্কায় নাজিল হয়েছে শেষরা কে মাকিসা বলা হয় যে সুরা মদ্দিনায় নাজিল হয়েছে শেষরা কে মাদানিসা বলা হয় আবার কেউ কেউ বলেছেন না जरतर पूर्व नाजिल हो सूरा मक्की हिजरत पर मादानी सूरा बने रखें कफ क्या अवतीर्ण है मक्काजरा मक्खी सूरा बला है यही सूर आयात गुधारण मक्कर काफे देर के उदाहरण देर जरा আল্লাহকে বিশ্বাস করতে চায় না বা আল্লাহকে বিশ্বাস করে ঠিকই কিন্তু মানুষকে আবার পুনরুত্থিত হতে হবে আবার তাকে আল্লাহ সব তারা জীবিত করবেন এবং তার প্রত্যেকটা কর্মের প্রতিফল দিবেন পরকালীন একটা জীবন আছে এটা অনেকে বিশ্বাস করতো না আর এই ঘটনাগুলো সাধারণত মক্কায় ঘটেছিল মদ্দিনাতে নাজিল হয়েছে ইসলামের সরিয়ে বিভিন্ন মাসালা আমলের বিষয়গুলো আর মক্কাতে রসুরুল্লাহ সাল্লাহ বছর লড়াই করেছেন স্ট্রাগল করেছিলেন তাহিদের জন্য তাহিদ মানে এক আল্লাহকে বিশ্বাস করা তারা ৩৩ কোটি দেবতার পূজা করত। তাদেরকে বোঝাতে চেষ্টা করেছেন রসুল সাল্লাম যে তোমরা এই যে যার ইবাদত করো এগুলো ভুয়া ভ্রান্ত এগুলো কোনো অস্তিত্ব নাই এরা নিজেরই কোনো উপকার করতে পারে না মানুষের উপকার করবে দূরে থাক এগুলো বুঝানোর চেষ্টা করেছিলেন रबी मुहम्मद रसल्ला सल्लाहम जुग जुगे तरफ पूर्वपुरुष देर प्राप्त धर्म ओपरे हटात कर मुहम्मद सल्लाम नतून एक बार्ता नहीं ग्रहण करते चाय स्वाभाविक भाव मानुषे एक प्रतिक्रिया जागे जो यतदिन आसि एट भूल हो ना कि ये धरे रखते चाय আমাদের এই আধুনিক যুগেও আমরা যখন দেখি অনেক মাসালার ক্ষেত্রে যখন পূর্বপুরুষে একটা মাসালা আমল করে আসছে কিন্তু সন্ন্যায় প্রমাণিত না সহি হাদিসের মাধ্যমে এটা প্রমাণিত নয় যখন এই সহি সন্ন্যার দলিল দেয়া হয় তখন অনেকেই সেটা অস্বীকৃতি জানায় গ্রহণ করার ক্ষেত্রে যে এতদিনকে আমরা ভুল করে আসছি নাকি আবার তাদের ধারণা হলো যে এতদিন আমল করলাম সব বাতিল হয়ে যাবে এটা এক শ্রেণীর মানুষের ধারণা যে এত পরিশ্রম করলাম এতদিন এই আমল করলাম এতদিন রান খয়রাত করলাম এগুলি কি বাতিল হয়ে যাবে তাহলে আমার সব বৃতা হয়ে গেল মানুষ সেই পূর্ববর্তী স্থান থেকে নতুন স্থানে বাতিলের মধ্যে আবর্তিত ছিল সেখান থেকে ফিরে এসে হকের মধ্যে ফিরে আসতে সহাদের চায় না পূর্বের তাকে হক মনে করে बाबदादार कृतकर्मी मन एट रईट सठीक मन कर सबकी बना देखें आल्ला मानुष दे के इच्छा कर लेते मानुष के जान नाम दीपे से जहा दान की आल्ला सुबह तथा दीओ आल्लादी इच्छा कर दी पर जो से फिर आसे এই ফিরে আসার বদৌলতে তাকে তার পূর্বের গুনাগুলো কিনে কি পরিবর্তন করে দেন আমি আলোচনা করিনি আবার একটু মনে করে আল্লাহ দিচ্ছে আপনাদেরকে আল্লা রিন আলোচনা করেছেন সেখানে আল্লাহ রাবুর আলমিন বলছেন তাদের ওই বিষয়গুলো ইলাহান যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে না মানে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না আল্লাহ কেউ ডাকে আবার পীর ফকির কেউ ডাকে আল্লাহর ইবাদত করে আবার নির্বাচনের নামে সিলেটের শাহজালাল নির্বাচনী প্রচারণা শুরু করে সেখান থেকে দোয়া নিয়ে আসে এরা আল্লাহ কেউ ডাকে আবার পীর ফকির কেউ ডাকে মাজার কেউ ডাকে কবর কেউ ডাকে এরা আল্লাহর সাথে আরেকজন নিয়ে কি করেছে শরীর করেছে আল্লাহ কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে না আজকে আমাদের দেশের এই রাজনৈতিক প্রপাগান্ডার এই জাতাকলে পরে অনেক মানুষ অনেক নিরীহ মানুষ মারা যাচ্ছে কি যাচ্ছে না অনেক নিরীহ মানুষ অনেক নিরীহ মানুষ আজকে জেলখানায় জেল খাটতেছে আসেনা এরকম আল্লাহ বলছেন যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না বিচার করে না। এই কাজগুলো যারা করে না তারা আল্লাহর দয়াময় বান্দা অর্থাৎ দয়াময় আল্লাহর বান্দা মানে আল্লাহ যাদেরকে পছন্দ করেন এদেরকে নাম দিয়েছেন আইবাদুর রহমান কি নাম দিয়েছেন বৈশিষ্ট হলো তারা আল্লাহ করতে রাজি না এরা হল ইবাদুর রহমান আল্লাহ বলছেন হ্যাঁ যারা এই কাজগুলো করে আল্লা তো বলছেন কি সুরাফুর কনের আপনার আঠাশ নাম্বার আয়াত করে অন্যায় যারা বিচার করে তারা শাস্তির সম্মুখীন হবে কি তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে ইউদ আফলা কেয়ামতের দিন তাদের এই শাস্তিকে আল্লাহ ডবল করে দিবেন কি করবেন ডবল করে দিবেন এই অপরাধগুলোকে আল্লাহ বাড়িয়ে মুহানা এবং তারা যাহার নামে স্থায়ী হবে লাঞ্ছনা করা অবস্থায় অবমান অবদস্ত অবস্থায় আমি কিন্তু আপনাদেরকে এক্সাম্পল দিয়েছি একজন মানুষকে শাস্তি দেওয়া মানুষের সামনে আপনি তাকে বেদ দিয়ে মারবেন আবার এই মানুষটাকে জোতা দিয়ে মারবেন এক হলো বেদ দিয়ে মারলে তার গায়ে বেথা লাগবে দাগ হয়ে যাবে কিন্তু জুতা দিয়ে মারলে তার গায়ে দাগ হওয়ার সম্ভাবনা কম ঠিক না কিন্তু কোনো চাইবে না। মানুষ চাইবে না যে আমাকে জুতা দিয়ে মারা হোক এটা চাইবে না আমাকে বেদ দিয়ে মারেন কিন্তু জুতা দিয়ে মারেন না মারবেন না আসছেন এরকম আল্লাহ বলছেন এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ জাহান নামে স্থায়ী করবেন লাঞ্চনাকর অবস্থায় অপদস্ত করবেন তাদেরকে অপমান করবেন তবে এবার আল্লাহ তার দয়ার পরিধিটা কতটুকু আল্লাহ কতটুকু নাম্বার এই কাজগুলো যারা করছে যারা সিরি করেছে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে विचार करते जुलूम कर लोक आल्लापूर्ण विश्वास स्थापन आरोप सत्कर्म सम्पादन कर আল্লাহ এদেরকে ব্যাপারে বলছেন করেছে সিড়ি করেছে সবচেয়ে বড় গুণা তাই না আল্লাহ তার প্রতি দয়া করে ওই গুণাটাও নেকি বানায় দিলেনা করেছে উপলব্ধি করতে পেরেছি আমি ভুল করেছি আল্লাহ কাছে আল্লাহ তুমি আমার ক্ষমা করো জীবনে আর কোনদিন এই গুণা আমি করব? না। আল্লাহ সত্তর নাম্বারায় বাসায় খুলে দেখেন আমি কোন বানিয়ে কিছু কথা বলি নাই তারপর আল্লাহ বলছেন ওকান আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু দয়াময় এটা আল্লাহর পরিচয় আমরা আল্লাহকে চিনতে ভুল করছি আল্লাহকে আমরা যথার্থভাবে চিনি না জানি না বলছিলাম ফিরে আসতে চায় না যে করেছে এত দান করলাম এগুলো বৃথা গেল ফিরে আসতে চায় না রসুল্লাহাল্লাম এরকমই তাদেরকে দাওয়াত দিয়েছিলেন মক্কার লোকদেরকে তাওহিদের দাওয়াত দিয়েছিলেন তাওহিদের জন্য যুদ্ধ করেছিলেন আর নিজের মাতৃভূমিতে নিজের বাড়িতে আর থাকতে পারেন নাই বাধ্য হয়েছেন সেখান থেকে ফিরে যেতে চলে যেতে বের হতে মদ্দিনায় চলে গেলেন আল্লাহ রসুল বললেন মা হরজ মিন মক্কা আমি মক্কা থেকে বের হইনি ওয়ালা কিন আহ রাজানি আমাকে মক্কা থেকে বের করে দেয়া হয়েছে কেউ তার বাড়ি থেকে চলে যেতে চায় না চাকরির জীবনে বিভিন্ন জায়গায় থাকলেও শেষ বয়সে বাড়িতে এসে হাজির হয় ঠিক না মাতৃভূমির প্রতি এলাকার প্রতিবাসা আছে এই ভালোবাসা রসুল চান নিয়ে এখান থেকে যেতে বের হতে তারা বের করে দিয়েছে শুধুমাত্র এই তাওদের দাওয়াত দেওয়ার জন্য আর এই সুরা মাক্কায় নাজির হয়েছে হ্যাঁ এই জন্য এই সুরের মধ্যে আল্লাহ তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে তোমরা এই তেত্রিশ কোটি দেবতার পূজা করো এগুলো ভুয়া ফুরুজ। তারা কি আকাশের দিকে লক্ষ্য করে না আকাশের দিকে তারা কি তাকাইয়া আকাশকে কিভাবে আকাশের মধ্যে কোনো ফাটল নাই কোন ছিদ্র নাই ফাটল দেখা যায় না আল্লাহ এটাই বললেন তাদেরকে উদাহরণ দিচ্ছেন বুঝানোর জন্য যেন মানুষ সহজে বুঝে মানুষকে যখন একটা কথা আকাশটাকে ওপরে দাঁড় করাইলেন এই মূর্তি গুলো পারবে এগুলো দাঁড় করানোর জন্য তোমরা যার ইবাদত করবে না কিন্তু আল্লাহ মনেজন সত্তা যিনি খুঁটি ছাড়াই এই বিশাল আকাশকে উপরে স্থির রেখেছেন এটা আল্লাহর পরিচয় তারপরে বিভিন্ন তারকারাজি দ্বারা নক্ষত্র দ্বারা আকাশকে সুন্দর করে সাজিয়েছেন এটা কে কে আছে? মিন ফুরুজ এবং এই আকাশের মধ্যে কোনো ফাটল নাই কোনো সিদ্র নাই এটা এমন এক আকাশ আমি তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছি ফিহা, এই জমিনকে আমি বিস্তৃত করেছি ব্যাপক হারে বড় করে দিয়েছি ফিহা, আর এই জমিনের উপরে আমি পর্বতমালা স্থাপন করেছি ওয়ামবাতনা ফিহা এবং এর মধ্যে আমি উদ্গত করি আমি জন্মায়ের মধ্যে মিনকুল্লি জাহিদ সর্বপ্রকার উদ্ভিদ সমূহ সর্বপ্রকার না এখন স্বামীর স্ত্রী দুই জন্য এখানে শব্দ বলো জোড়াই জোড়ায় আল্লাহ প্রত্যেকটা জিনিস জোড়াই জোড়ায় সৃষ্টি করেছেন মিনকুল্লি জৌজিম এই জমিনের মধ্যে के के भी ताल ताल ना एदीक एदीक हेले ना पड़े एज्ला प्रेक स्वरूप स्थापन करबू एक, ताबू। एक ताबू अपने गारे किस তার কাটা মারতে হয় যেন এটা সেদিকে পড়ে না যায় আল্লাহ এই পৃথিবীটা কেউ এই হেলানো থেকে এটাকে রেখেছেন এর মধ্যে পর্বতমালা স্থাপন করে এটা দুনিয়ার মানুষ হয়তো কেউ বুঝবে কেউ বুঝবে না মানুষের এত জ্ঞান নাই আল্লাহ বলছে ওমা উম মিনাল साढ़े आठ परसेंट व्यवहार कर आइनसटैन आईनस्टाइन एक्साम्पल दी दुख लागे आज के जान खुबी दुख लागे गतकाल বিতর্ক অনুষ্ঠান দেখেছি টেলিভিশনের সেখানে এক একজন এই বিতর্ক অনুষ্ঠানে আইনস্টাইন কি বলেছে নিউটন কি বলেছে তারপরে আপনার প্লুটু কি বলেছে কি বলেছে এই যে এই ধরনের যাদেরকে আমরা মনীষী বানাইছি মনীষী এদের উক্তিগুলো এখানে এক্সাম্পল স্বরূপ ব্যবহার করা হয় অতছ পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব মুহাম্মদ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একশো জন মনীষীর পৃথিবীর একশো জন মনীষীর মধ্যে শ্রেষ্ঠতম মনীষী আমাদের নবী অথচ দুঃখ লাগে আমাদের দেশের মুসলমানরা যখন বিতর্ক অনুষ্ঠান করে এদের শিক্ষকরা যখন ছাত্রদেরকে টিচিং দেয় स्थपन करना जमीन मध्य पर्वतमाल स्थान करतेज्ञानी आजिक बे कर কিন্তু কোরআন এমন একটি বিজ্ঞানময় গ্রন্থ আল্লাহ শপথ করে বলেছে বলেছেন হাকিম বিজ্ঞানময় কোরআন এই বিজ্ঞানের গ্রন্থের শব্দের কোনোদিন পরিবর্তন হবে না সম্ভব নয় এবং এটাই রাইট এটাই চূড়ান্ত এর মধ্যে যা কিছু আছে এটাকে তাবদিল তাহির তাহারিফ করা যাবে না করা যাবে না পরিবর্তন করা যাবে না প্রত্যেকটা এর মধ্যে আছে জ্ঞান এর মধ্যে আছে জ্ঞান এই কথার মধ্যে অধিক্র আছে উপদেশ কাদের জন্য আব্দিম আবদিম প্রত্যেক আল্লাহ অভিমুখী বান্দার জন্য দেখেন আপনার কাছে আল্লাহর দেয় একটা উদাহরণ আপনি পছন্দ করেন সহজেই মেনে নেন ঠিক না মানেন না বিশ্বাস তো করেন আল্লাহ একটা এক্সাম্পল টানছে উদাহরণ টানছে আপনি এটাকে সহজেই বিশ্বাস করেন কিন্তু কিছু কিছু লোক আছে যারা কোরআনের এক্সাম্পলকে কোনো এক্সাম্পলই মনে করে করেনা কোন উদাহরণই মনে করে না তাদের কাছে এর কোনো গুরুত্ব নাই আল্লা বলছেন যে এই যে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে আমি এগুলো সৃষ্টি করি এবং পর্বতমালা স্থাপন করেছি এবং প্রত্যেকটা জিনিস জোরায় জোড়ায় সৃষ্টি করেছি এর মধ্যে আছে জ্ঞান তা আছে উপদেশ লিকুল্লি আবদিন মুখ আল্লাহ অভিমুখী বান্দার জন্য যারা আল্লাহর দিকে ফিরে আসতে চায় যারা জান্নাতের দিকে বিশ্বাস করে না তাদেরকে সালাদিন বলেন পাত্তা না। এমন আছে যা আপনার যারা কোরআন বিদ্বেষী এমন কিছু লোক আছে যা যারা কোরআনের উপরে আপনার জোতা রেখে এগুলো বিডিও করে ফেসবুকে সারেন মুসলমানদেরকে উত্তপ্ত করার জন্য আছে না এরকম আছে আবার এক কিছুদিন আগে দেখলাম এক নগ্ন মহিলা তার পাশার মধ্যে তার পিঠের মধ্যে কোরআনের আয়াতছে ইউটিউবে চিন্তা করেন যাই হোক এরকম কেউ করলে আমাদের মাথা গরম করার কোনো প্রয়োজন নাই মাথা গরম করে উল্টাপাল্টা কিছু করা যাবে না এর কৃতকর্মের ফল আল্লাহর কাছে যদি ইসলামিক রাষ্ট্র হয় তাহলে ইসলামিক রাষ্ট্র কর্তৃক এর ব্যবস্থা নিতে হবে যদি আমাদের দেশে এটা হয় আমাদের দেশে সরকারকে সতর্ক করতে হবে গ্রেফতারের আবেদন জানাতে হবে সরকারকে কিন্তু বহির্বিশ্বে কি করেছে সেটা আমাদের আয়ত্তের বাহিরে এটা নিয়ে মাথা কামানোর তেমন কোনো প্রয়োজন নেই বরঞ্চ দোয়া করতে হবে আল্লাহ এদেরকে তুমি হেদায়ত করো এরকম অনেক শয়তান হেদায়তপ্রাপ্ত হয়ে গেছে অনেক শয়তান আপনারা জানেন ভুলে গেছি ইন্ডিয়ার বাবরি মসজিদ ভেঙেছে যারা বাবরি মসজিদ ভেঙেছিল নেতৃত্ব দিয়েছিল এর মধ্যে একজন কিসিং যেন আমি নামটা ভুলে গেছি পত্রিকা দেখেছিলাম তিনি এখন কোরআনের এই তাওহিদের দাওয়াত মানুষকে দিয়ে বেড়ান অথচ এই বাবরি মসজিদ ভাঙার নেতৃত্ব দিয়েছিল কোরআনের পক্ষে কাজ করছেন নিজের কৃতকর্মের জন্য করি আল্লাহ করব আমি তারপর আল্লাহ বলছেন পানি, আকাশ থেকে আমি এর মাধ্যমে জীবিত করি এর মাধ্যমে উদ্গত করি জান্নাত অর্থাৎ উদ্যান বাগান আমি উদ্গত করি জান্নাত বাগান। ওয়াহাব্বাল হাসিদ এবং আমি এর মাধ্যমে উদ্গত করি ওয়াহাব্বাল হাসিদ পরিপক্ক শস্যরাজি অর্থাৎ হাব্বাল হাসিদ বলা হয় এমন শস্য দানা যে শস্য দানাগুলো পরিপক্ক অর্থাৎ কাটার উপযুক্ত যেরকম আপনি দেখেন গাছের মধ্যে অনেক ফল হয় কিন্তু কিন্তু এগুলো পরিপক্ক না তাকে নাই আমরা বলি এগুলো কি বাদ্তি হয় না এরকম বলে না অনেকে আল্লাহ বলছেন যে আমি আকাশ থেকে বরকতময় পানি বর্ষণ করি এর মাধ্যমে আমি জীবিত করি উদ্গত করি বাগান ওয়াহাবাল হাসিদ এবং আপনার কি সস্যদানা যেটা আপনার কর্তনযোগ্য অর্থাৎ পরিপক্ক এরকম শস্য আমি এই পানির মাধ্যমে উদ্গত করি কে আছে এটা উদ্গত করবে আছে কার এরকম ক্ষমতা আছে কার শক্তি আছে এরকম করা আল্লাহ পরিচয় দিচ্ছেন নিজের ওয়ান না এবং মানে ওয়ান এবং এই পানির মাধ্যমে আমি আরো কিছু করি কি করি যে আপনার কি উঁচু খেজুর গাছ উঁচু বড় বড় খেজুর গাছ এবং যেটা গাছ এগুলো এগুলো আমার বান্দাদের জন্য রিজিক আমি রিজিক স্বরূপ দিয়েছি ওয়াহিয়া বিহি এবং আয়ের মাধ্যমে আমি এই বৃষ্টির মাধ্যমে আমি জীবিত করি বালদাত মৃত শহরকে আমি এর মাধ্যমে জীবিত করি খুরুজ সুতরাং পুনরুত্থান হবে মানে যারা বিশ্বাস করে না। যে আমরা জীবিত আসি, একদিন আমরা মারা যাব মরে যাব। কিন্তু আল্লাহ আসেন আল্লাহ আমাদের খাওয়ান আল্লাহ আমাদেরকে পরান আমাদের রিজিক দেন পৃথিবীতে আল্লাহর দয়া বেঁচে আছি এটা বিশ্বাস করে কিন্তু মরার পরে একদিন জীবিত হতে হবে এটা বিশ্বাস করে না জমিনকে তোমরা দেখো মরা জমি এটাকে আমি জীবিত করি কি দিয়ে আরেকটা মরা পানি দিয়ে এই মৃত পানি আর এই মৃত জমিনের মধ্যে সংযোগ ঘটিয়ে এটাকে আমি জীবিত করি আর এর মাধ্যমে এর মধ্য থেকে উদ্গত হয় বিভিন্ন রকমের শস্য বিভিন্ন রকমের গাছ বিভিন্ন রকমের ফল যা তোমরা খেয়ে থাকো এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রিজিক যে মরা। মরা এটা দিয়ে যখন আমি একটা জীবিত কিছু বানাই ঠিক তদ্রুপ আমি তোমাদের কেউ কি করব আবার উঠাবো তাদের বিশ্বাস ছিল যে এগুলো সম্ভব না এটা সম্ভব না আল্লাহ অন্যত্র বলছেন আবার সৃষ্টি করবেন এবং দ্বিতীয়বার সৃষ্টি করাটা আল্লাহর জন্য আরো অনেক সহজ সহজ না তাদের কথা বললো যে কি কি করে সম্ভব এটাকে আবার সৃষ্টি করা আল্লাহ বলছেন বান্দা যখন তুমি কোনো কিছুই ছিলা না তখন আমি তোমারে বানাইছি আবার তুমি মারা গেলে তোমাকে আমি সৃষ্টি করতে পারবো না ও আহ আলাই এটা আমার জন্য সহজ আল্লাহ বলছেন এই যে আল্লাহ মানুষকে পুনরায় সৃষ্টি করবেন कथाटा विश्वास करतना कारा विश्वास करतना दुनियादी केल्ला कारा कारा विश्वास करतना तुम्हारा तरफ मत हो आल्लास्वीकार करू पूर्वे नूहर सम्प्रदाय नूहेर, नूहेर कौ नू आलम नबी कथा क्या नबी नबीन নু আলাই সম্প্রদায় এর কৌমরা এই কথাগুলোকে অস্বীকার করত। তারা সত্য প্রত্যাখ্যান করেছিল নূ আলাম যখন তাদেরকে দাওয়াত দিয়েছেন এবং এই কথাগুলো বলেছেন তোমাদেরকে পুনরক্ষিত হতে হবে তারা এই সত্যকে প্রত্যাখ্যান করেছিল এটাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল আল্লাহ এটাই বললেন যে নুহের সম্প্রদায় ওয়া শাহাবুর রস এবং রসবাসী রসবাসী কাকে বলে এটা বলছে খেয়াল করবেন प्रश्ने आस रस का बोले ओ सबुर रश्सि सत्य के प्रत्याख्यान करा नूह सम्प्रदाय शाहबुर रश्सिंग रस बासी ओ सामुद सामुद संप्रदाय रसर बेपारे बचा कूप काचा कूप सामुद गोत्र लोक तारा एक कूपर का কোথায় বাস করত এটা কুপির কাছে আর রস এর শাব্দিক অর্থ হল কাঁচা কূপ এটাকে রস বলা হয় আর আপনার এই লুতামের নু আলাহিসের অধিবাসীদের যারা এই কূপের পাশে বসবাস করত তাদেরকে বলা হয় রসবাসী এখানে এই কথাটাকে অবিশ্বাস করেছিল নু এর কোম নুহের কম এবং রসবাসী ও সামুদ সম্প্রদায় এই সামুদ এই গোত্রের একটা হলো এরস আবার কারা অস্বীকার করেছে ওয়াদ ও আত আত সম্প্রদায় লুতের সম্প্রদায় বলতে এলাকাবাসী মনে করেন বেড়াতে সবাই আপনার ভাই তাই না এগুলো আপনার বাই বলে না অতএব বাই বলতে কি এলাকাবাসী লুতের এলাকাবাসীরা এটাকে অস্বীকার করেছিল আর কারা অস্বীকার করেছে আল্লাহ বলছেন ওয়া আর অস্বীকার করেছে এই আইকার শব্দ আরো বিভিন্ন এসেছে এটার বিশদ তাপসির আছে সেদিকে যাচ্ছি না এটা হলো সোহাইব আল ইসলামের অধিবাসীগণ এবং ওয়ক ও তুব্বা আর তুব্বা বলা হয় ইয়েমেনের মনে করেন এখন এই যে ফেরাউন ফেরাউন কি কোন ব্যক্তির নাম বলেন তো ফেরাউন বলা হয় মিশরের যারা তৎকালীন যুগে রাজা হতেন প্রেসিডেন্ট হতে তাদেরকে ফেরাউন বলা হয় ঠিক একই রকম ইয়েমেন যারা রাজা হতেন তাদেরকে তুব্বাহ বলা হয় তুব্বাহ তো আল্লাহর এই আয়াতগুলোকে অস্বীকার করেছে কারা কারা এর মধ্যে নুহের সম্প্রদায় বা রসুলা তাদের রসুলকে এখানে একটা কথা মনে রাখবেন রসুল হলো এক বছর রসুল এক বছর আর রসুল মানে বহু বচন সমস্ত যারা এসেছিল তো এখানে বহু বস্তু ব্যবহার করা হয়েছে কুল্লুন তারা প্রত্যেকে এই যে যাদের নাম বলা হয়েছে জাহির করার জন্য এই ধরনের বিভিন্ন লকপ উদাহরণ বিভিন্ন এক্সাম্পল বিভিন্ন আপনার খেতি উপাধি তাদের নামে যুক্ত করেছে যেগুলো নিন্দনীয় খেতে উপাধি রসুলদেরকে তারা এগুলো দিয়েছিল আল্লাহ বলছেন এই লোকগুলো এগুলো এই জাতিগুলো প্রত্যেকেই রসুলদেরকে অস্বীকার করেছে তাদের যে আপনার প্রতিদান এটা যথার্থভাবে এসেছিল তাদের উপরে হাক্ক মানে হলো যথার্থভাবে তারপর আল্লাহ বলছেন একটু আগে যেটা বলেছিলাম আফা আইনা প্রথমবার সৃষ্টি করার পরে আল্লাহ হয়ে গেছেন বিল খলকেল আউ্বাল প্রথমবার সৃষ্টি করে আমরা একটা কাজ একবার করে ক্লান্ত হয়ে যায়। ঠিক না একটা কাজ একবার করে কি ক্লান্ত হয়ে আল্লাহ বলছেন আফা আই না বিল খলকেল আল সমস্ত কিছু প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে গেছে মনে করতেছো আরে যারা এগুলো বলে নতুন সৃষ্টি ব্যাপারে তারা কি সন্দেহের মধ্যে আপতিত আছে যে আল্লাহ নতুন করে সৃষ্টি করতে পারবেন না সম্মানিত উপস্থিতি যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন কোন নমুনা ছাড়াই সে আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করার জন্য কোন দ্বিতীয়বার সেটা কি সহজ হয়ে যাবে আর আল্লাহ তো এমন একজন সত্তা যিনি কখনো টায়ার্ড হন না ভুলে যান না না ক্লান্ত হন না আল্লাহ বলছেন না আল্লাহকে স্পর্শ করে না গুম চন্দ্রা আল্লাহ কুদে না খাবারের প্রয়োজন নাই তিনি উপস্থিতি আল্লাহ বলছেন আলোচনা শেষ করে দিব আর মিনিটের কয়েকটি আয়াত সামনে আছে আল্লাহ বলছেন এই আয়াতগুলোর বিশেষ তাফসির নাই বিশেষ কোনো ব্যাখ্যা নাই বুঝছেন এই আপনারা হয়তো আপনাদের কাছে অন্যরকম লাগতেছে যে আগের সুরা সামাজিক জীবনে কি কি করা দরকার এরকম কিন্তু এগুলোর মধ্যে শুধু আল্লাহর পরিচয় দিয়ে যাচ্ছেন আল্লাহ লজিক দিচ্ছেন যুক্তি দিচ্ছেন না আপনার কাছে যুক্তিগুলো খুব বেশি বড় মনে হচ্ছে না মনে হয় ঠিক না বড় মনে হচ্ছে না এই জন্য আমরা যদি আমাদের জাগতিক জীবনে কোনো যুক্তি দেই এটা আমাদের কাছে খুব ভালো মনে হয় চাক্ষুষ যুক্তি এই যুক্তিগুলো ওদের জন্য চাক্ষুষ ছিল আমাদের যুগে অনেক চাক্ষুষ যুক্তি আছে আমি চাক্ষুষ যুক্তি দিয়েছিলাম আমি আবারও আপনাদের স্মরণ করে দিতে যাচ্ছি খেয়াল করবেন শুধু স্মরণ করে দিচ্ছি একটা যুক্তি লজিক যেটা আমি খুঁজবে আলোচনা করেছি শুধুমাত্র আপনাদের স্মরণ করে দেওয়ার জন্য পাঁচ মিনিট আলোচনা করব আর আপনার মানুষ যে মারা যায় আমি কিন্তু বলেছি আলো এই তফসির আলোচনায় বলেছি আবারও স্মরণ করে দিচ্ছি মানুষ যখন মারা যায় মানুষ মারা গেলে মানুষ মারা গেলে মানুষ সবকিছু কি ভুলে যায় ঠিক না সব হারিয়ে যায় কিন্তু মানুষ মারা যাওয়ার পরেও কিছুক্ষণ বুকে আলোচনা করেছেন মানুষ যখন মারা যায় তখন আশেপাশের লোকেরা যে কান্নাকাটি করে এটা কি মৃত ব্যক্তি শুনতে পায় আবার যখন কবর দিয়ে চলে যায় তখন মানুষের এই যে যারা কবর দিয়েছে তাদের পায়ের জোতার শব্দ কি কবর থেকে শুনতে পায় আচ্ছা হাদিসের কথা এখন এটা আপনার কাছে বড় যুক্তি মনে হয় না আমরা চাকুষ যুক্তি চাই একদম দেখাও জলজন্ত এরকম চাই হ্যাঁ আপনার গত বছর পত্রিকা এসেছিল যুগন্তর পত্রিকা আর প্রথম আলো পত্রিকা এসেছিল আমেরিকার একটা গবেষণা সংস্থা তারা গবেষণা করে দেখেছে যেজন মানুষ যখন ফিজিক্যালি ডেড ফিজিক্যালি কিন্তু ডেড কিন্তু আসলে এরা দীর্ঘদিন এই অসুস্থ ছিল একজন মানুষ মারা গেলে যেরকম অসুস্থ থাকে দীর্ঘদিন অসুস্থ হওয়ার পরে তার আবার কি সুস্থ হয়েছে এখন একজন মানুষ মারা গেলে যে পরিস্থিতি হয় ডাক্তাররা বলছে যে এদের সেই পরিস্থিতি হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে আপনারা যেরকম অবস্থায় ছিলেন এটা তো মানুষ মরার মতো অবস্থা আপনারা এই অবস্থায় আপনাদের চেতনা ছিল বলছে মানুষ কি কি করে এটা আমাদের মাথার মধ্যে আসছে আমরা বুঝতে পারতেছি তাদের শব্দগুলোকে আমরা শুনতে পাই কিন্তু নড়তে পারে না নড়তে পারে না আমেরিকার ওই গবেষণা সংস্থার যিনি প্রেসিডেন্ট তিনি ব্রিফিং দিচ্ছেন তিনি নিজে যুগান্তর পত্রিকা এসেছিল আমার ফেসবুকে এটা শেয়ার করা আছে এই পত্রিকার সহ বলছিলাম তিনি বলছেন তাই যে মানুষ যখন মারা যায় মানুষ মারা যাওয়ার পরে সাথে সাথে তার মস্তিষ্ক হয়ে যায় না একবারে শেষ হয়ে যায় না কিছুক্ষণ সচল থাকে কে বলেছে বিজ্ঞানী বলেছেন আমেরিকার একজন গবেষণা সংস্থার যিনি প্রেসিডেন্ট তিনি নিজে এটা ব্রিফিং দিচ্ছেন আর সাড়ে চোদ্দ শত বছর আগে নবীন মোহাম্মদুর রসুল্লাহ মিলানো যায় তাহলে অবশ্যই বিশ্বাস করা দরকার যে আল্লাহ একজন আছে মরার পরে আরেকটা জগৎ আছে সেখানে উপস্থিত হতে হবে আল্লাহ সবাইকে আবার সেখানে উপস্থিত করবেন বিশ্বাস করা কি দরকার উপস্থিতি আল্লাহ আমি জানি তার অন্তরের ভিতরে তার নব তাকে কি কুমন্ত্রণা দিচ্ছে গতকালকে যুবার ক্ষুদ্র আলোচনা করেছিলাম প্রবৃত্তি যুব শ্রেণী ধ্বংস হওয়ার একটা কারণ হলো এই কুপ্রবৃত্তির অনুসরণ করার কারণে প্রত্যেকটা মানুষের ভিতরে যে প্রবৃত্তি আছে এটা মানুষকে কি করে কুমন্ত্রণা দেয় প্রত্যেকটা মানুষের কুমন্ত্রণা দেয় যে এই প্রবৃত্তির এই সাহাওয়াতের অনুসরণ করবে সেই ক্ষতিগ্রস্ত যারা অনুসরণ করবে না কুমন্ত্রণা তো অনেক কিছুই দেয় কিন্তু এটাকে কি করে দূরে ঠেলে দেয় নজিবিল্লাহুল্লা আল্লাহ তুমি ক্ষমা করো মাফ করো আমাকে হেদায়ত করো আমাকে শক্তি দাও ধৈর্য দাও এই নিজের নস্তের সাথে জিহাদ করতে থাকে ঠিক না আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি তার বক্ষের ভিতরে এটা কি আমি জানি কে জানেন আল্লাহ জানাল বলছেন ইন্ম বিদ্যাতি সুদূর নিশ্চয়ই আল্লাহ সুমান মানুষের অন্তরের গোপন বিষয় সম্পর্কে জানেন আপনি কি কল্পনা করছেন এখানে বসে আসলে আলোচনা এখন উঠতেও পারতেছেন না কিন্তু মন টানতেছে ওই দিকে আসেনা এরকম আলোচনায় বসে খালি ওই যে বলছিলাম এদের হাঁসফাঁস করে যে কখন এখান থেকে উঠবে মনটা অন্য জায়গায় আসেনা এরকম সম্মানিত উপস্থিতি বোঝা দরকার এটা হলো কোরআনের আলোচনা এটা স্বয়ং আল্লাহর কথা কার কথা একজন প্রধানমন্ত্রীর কথাকে যখন আমরা সর্বাধিক গুরুত্বের সাথে লক্ষ্য করি শুনি মানার চেষ্টা করি আল্লাহর কথা কেন মানবো না কেন মানি না আল্লাহ কি আমার সামনে দেখা যায় না এই জন্য নাকি আমরা আল্লাহকে বিশ্বাস করতে পারি নাই এই আমাদের কোরআনের সাথে বেদবি করা চলবে না এটা কিন্তু এক প্রকারের বেয়দী প্রধানমন্ত্রীর সামনে বসে আছেন আপনি বলবেন বলবে না তাহলে কোরআনের আলোচনা সামনে ঠিক আছে আপনার গুরুত্বপূর্ণ হয়তোবা আমরা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আপনাদেরকে বুঝাইতে পারি না কিন্তু অনুবাদ তো আছে অতএব বলছিলাম আল্লাহ মানুষের অন্তরের গোপন বিষয় সম্পর্কে জানেন এবার আল্লাহ বলছেন আর আকরপ মানে অধিক নিকটবর্তী মিন হাব ইলাইহি তার মিন হাবলিল তার গারের সাহারকের চাইতেও নিকটবর্তী শাহরক কাকে বলে কে বলতে পারবেন যে রক কাটলে বাঁচে না যে রক কাটলে কি রক তো অনেকগুলো একটা রক আছে যেটা বলছে তার গাড়ের তার গলার যে দমনি যে দমনি বলতে রক তাই না এইটার এটার চাইতে ওদিক নিকটবর্তী এটা কি আপনার দূরে এই রক কি আপনাকে বাসায় কেনে আসছেন আল্লাহ বলছি এটার চাইতে কি আমরা নিকটবর্তী না হনুমানে হল আমরা এই আমরা কেন ব্যবহার করলেন আল্লাহ তো একজন এটার অর্থ হলো ফেরেস্তা মন্ডলী ঠিক আছে আপনার ডানে বামে আসে না ফেরেস্তা এইটা আল্লাহ পরবর্তী আয়ত বলছে সময় তো শেষ ইলিয়াল মুখান যেহেতু আল্লাহ বলছেন তারা কি লক্ষ্য করে না উপরে আকাশের দিকে লক্ষ্য করে না কিভাবে আমি এটাকে সৃষ্টি করেছি এবং সেটাকে সুশোভিত করেছি ওমালিন ফুরুজ এবং এর মধ্যে কোনো ওয়াল কোন ফাটনাই এবং আমি জমিনকে বিস্তৃত করেছি বড় করেছি ওয়াল কয়া ফিহা এবং এর মধ্যে আমি স্থাপন করেছি রওয়া সিয়া মানে পাহাড় পর্বত ওয়ামনা ফিহা এবং এর মধ্যে আমি উদ্গত করি মিনকুল্লি জৌজিম বাহির সর্বপ্রকার উদ্ভিদ রাজি তাও এই যে এই বাক্যটা বললাম বলছে এটার মধ্যে আছে আমি আকাশ থেকে বরকতময় পানি বর্ষণ করি আল্লাহ কি বলছে এখানে বরকতময় পানি বৃষ্টিটা কি বরকতময় পানি বিহি टार पानी माध्यम की जान ना बागान समूह उद्यान समूह हाब मान कि हाब्बल हाशीदा खोला मानुच्च गड़ बड़ ग এরকম গাছ কি কিসের গাছ খেজুরের গাছিদ এবং এর মধ্যে আছে গুচ্ছ গুচ্ছ কি এবং এই পানির মাধ্যমে আমি আরো জীবিত করি কি জীবিত করি এতক্ষণ তো বললেন এই গাছপালা এগুলো জীবিত করেন তারপরে খেজুর গাছ উদ্গত করেন এগুলো করেন তারপর বলছে শুধু তাই নয় এই পানিটা শুধু এটাই নয় এর মাধ্যমে আমি মরা জমিনকে মৃত জমিনকে আবার জীবিত করি যেটা আমরা মনে করি মরা ক্যাথলিক্যাল সুরুজ সন্দেহে পতিত হয়েও না এভাবেই আল্লাহ কি করবেন পুনরুথিত করবেন আবার উঠাবেন বের করবেন কাজাবাদ কাবলাহ অস্বীকার করেছিল সত্য প্রত্যাখ্যান করেছিল পূর্ববর্তীদের মধ্যে তারা কম নু নুহের সম্প্রদায় ওয়া সাবুর রস রসবাসী ওয়া সামুদ সামুদ লুতের সম্প্রদায় এরা এই বিষয়গুলোকে অস্বীকার করেছিল তুব্বার কৌমের লোকেরা বলেছিলাম কিন্তু আইকা তুব্বা কাকে বলে কুল প্রত্যেকে ক্যাসদাবার রুসুলা রসুলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে মিথ্যাবাদী বলেছে তাদের উপরে কি হয়েছে কি ব্যাপারে নতুন সৃষ্টি করার ব্যাপারে নতুন করে আল্লাহ সৃষ্টি করবেন এ ব্যাপারে কি তারা সন্দেহ প্রবণ একশো পার্সেন্ট এখনো বিশ্বাস আনতে পারে নাই আমি সৃষ্টি করেছি তার বকের ভিতরে এটা আমি জানি শুধু জানি না ওনা হানু আক্রবু আমি অধিক নিকটবর্তী তার অধিক নিকটবর্তী বিন হাবলিল ওয়ারিদ তার গারের যেই শাহরক যে ধমনী আছে এই দমনির চাইতেও অধিক নিকটবর্তী সম্মানিত এখানে ফেরেস্তা মন্ডলী সহ ডানে বামে আসে না এটা কি রেখে বাথরুমে যেতে পারবেন সম্ভব এটা বন্দি করে থুয়ে যাবেন তো কোথাও যেতে পারেন কিনা একটা অন্যায় কাজ কথার কথা কেউ যদি অন্যায় কাজ করে সে এই যাক কোথাও পারলে যদি সক্ষম হয় এত শক্তিমান এত ক্ষমতা যা করুক সম্ভব নয় বলছে আমরা তার গাড়ের স্মারকের চাইতে অধিক নিকটবর্তী ওতে আল্লা কাছে আমরা সাহায্য কামনা করি আল্লাহ আপনি আমাদের ইমানকে তোমার প্রতি বিশ্বাস আখেরার দিবসের প্রতি বিশ্বাসকে পরিপূর্ণতা দান করে দাও আমি আল্লাহ তুমি বলতে কিছু নাই আখেরাত বলতে কিছু নাই জান্নাত বলতে কিছু নাই আল্লাহ এই ধরনের অন্যায় এবং খারাপ চিন্তাধারা রেখে আমাদেরকে মুক্তিদান করো আমিন হেয়াল্লাহ আজকের এই আলোচনাকে আপনি কবুল করে নিন আমি আমরা যারা এখানে নিয়মিত আলোচনা শুনি হে আল্লাহ আপনি আমাদের সকলকে হেদায়তো আমাদের সকলকে সকল সসালামুক বরহমাতবরক